আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ ওসলাত সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনের আপনারা জানেন আমরা অনেকগুলো পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছিলাম আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন করিমকে উপদেশ গ্রহণ করার জন্য স্মরণ করার জন্য নিজের জীবনের জন্য গ্রহণ করবে কোরআনকে মূলত সেক্ষেত্রে সহজ বৌদ্ধ মনে করবে কোরআন কাল্লা সুবাহ তালা উপদেশ গ্রহণ করার জন্য বোঝার জন্য আল্লাহ হবুল আরমিন সহজ করে দিয়েছেন সেটাই সে সত্যিকারভাবে মেনে নিবে কোরআন বোঝা কঠিন কোরআন বোঝা যাবে না কোরআন বোঝা সম্ভব নয় বা কোরআন বুঝতে হলে অনেক কিছু জানতে হবে এই চিন্তা তার মাথার মধ্যে থাকবে না বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি মনে করবেন যে কোরআন বোঝা সহজ আল্লাহ হবুরহাম কোরআন বুঝাকে সহজ করেছেন তিনি সেভাবে উপলব্ধি করে কোরআন বুঝার জন্য চেষ্টা করবেন সেটাই কোরআন করিবে সুরা আলকামার শত নম্বর আতেমদাল সুবাহনত আস্বাদ করেন সংরক্ষণ করার জন্য আমি সহজ করে দিয়েছি তোমাদের মধ্যে কি কোনো উপদেশ গ্রহণকারী আছে এর মাধ্যমে আল্লাহর আমিন কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এটি শুধু প্রশ্ন নয় প্রশ্নের মাধ্যমে মহিয়ান রাব্বুল ইসলাম নির্দেশ দিচ্ছেন যে তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী যদি থাকে তার উচিত হবে কোরআন কোরআন অনুযায়ী উপদেশ গ্রহণ করা তাই আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনকে নিজের উপদেশ গ্রহণ করার বস্তু হিসেবে গ্রহণ করবে শুধু কোরআন আমরা অনেকেই মনে করে থাকি সম্মানিত কিতাব তাই কোরআনকে আমরা সম্মানের সাথে অনেক সময় কোরআনের জন্য একটা গিলাফ তৈরি করে কাপড়ের গিলাফ দিয়ে কোরআনকে আমরা একেবারে আলমিরার মধ্যে গচ্ছিত রেখে দেই সংরক্ষিত রেখে দেয় যাতে কেউ কোনো অবস্থায় কোরআনকে টাচ করতে না পারে আদও কি কোরআন এই জন্য আমাদের কাছে এসেছে নাকি কোরআন আমাদের উপদেশ গ্রহণ করার জন্য এসেছে কোরআন আমাকে গাইড দেবে সকালের কাজ বিকেলের কাজ আমার জীবনের প্রত্যেকটি পরতে পরতে কোরআনে নির্দেশনা রয়েছে সেখান থেকে আমি গ্রহণ করব। কিন্তু এই কি যদি আমি গিলাফের মাধ্যমে আলমিরার মধ্যে রেখে দেই তাহলে তো কোরআন শুধু আলমিরার মধ্যে থেকে গেল সেখান থেকে আমি উপদেশ গ্রহণ করলাম না একজন আদর্শ মুসলিম ব্যক্তি মূলত কোরআন থেকে এভাবে উপদেশ গ্রহণ করবে উপদেশ গ্রহণ না করে কোরআনকে এভাবে সম্মান করবে না এটি কোরআনের সম্মান নয় আমরা অনেকে মনে করে থাকি যে কোরআন তেলাওয়াত না করে কোরআন উপলব্ধি না করে কোরআন না বুঝিয়ে কোরআনের হৃদায়ত না নিয়ে কোরআনকে যদি কোনো ব্যক্তি গিলাফে রেখে দিলেন আর শুধু কিছু মাঝে মধ্যে চুমু খেলেন মনে করেন যে এটাই মনে হয় কোরআনের সম্মান কোরআনের সম্মান এবং মর্যাদা মূলত এর মধ্যে নেই সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা মূলত কোরআনের সম্মান ও মর্যাদা রয়েছে কোরআন যেই উদ্দেশ্যে আল্লাহ সুবাহানুতালা অবতীর্ণ করেছেন সেই উদ্দেশ্য কোরআনের বাস্তবায়ন করলেই কোরআনের মর্যাদা এবং সম্মান রয়েছে ঠিক একই কথাই আল্লাহ সুবাহানু মালা সুরে হিজের নয় নম্বর আতের মধ্যে বলেছেন কোরআনকে আল্লাহ রাবুল আহমিন একটি নাম দিয়েছেন এই নাম হচ্ছে কোরআনে জিকির আমরা জিকির শব্দ সম্পর্কে জানি দেখের হচ্ছে স্মরণ করা দেখের হচ্ছে উপদেশ গ্রহণ করা জিকের হচ্ছে সংরক্ষণ করা যেকের হচ্ছে উল্লেখ করা জিকির নাম দিয়ে আল্লাহ সুবাহ কোরআনের মর্যাদাকে আরো বৃদ্ধি করেছেন যাতে কোরআন আমাদের জীবনের জন্য স্মরণীয় বিষয় হয় এবং স্মরণ করার বিষয় হয় যাতে আমার দায়িত্ব এর মাধ্যমে আমি করতে পারি আল্লাহ সুবাহন তালা সুরাহিজির নম্বর মধ্যে বলেন যে আমরা এই জিকিরকে অবতীর্ণ করেছি আমরাই এই কোরআনকে অবতীর্ণ করেছি উপদেশ গ্রহণ করতে পারে যাতে করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনের মাধ্যমে নিজের দায়িত্ব খুঁজে পেতে পারে আল্লাহ রবুল আলমীর নির্দেশগুলোকে স্মরণ করতে পারে এই জন্য কোরআন যেকের যাতে করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে রবি বংরা সুলগঞ্জে বার্তা নিয়ে এসেছেন যে পয়গাম নিয়ে এসেছেন যে রেসালত নিয়ে এসেছেন সেই তার জন্য স্মরণ করতে পারে এই জন্য আল্লাহবুল পক্ষ থেকে সর্বশেষ নবী মোহাম্মদ আসলামের মাধ্যমে অবতীর্ণ যে কে হচ্ছে এই কোরআন তাই এই কোরআনকে আমরা সত্যিকারভাবে সেভাবে উপলব্ধি করব। আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনকে সেভাবে গ্রহণ করব একই কথাই একই পর্যায়ে আল্লাহবুল্লা আলমিন বলেছেন সুরায়ন নাহরের চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন আর আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি আর দিক্ষির আপনার প্রতি অবতীর্ণ করেছি এই স্মরণকে এই জিকির কে এই কিতাবকে আপনার উপর আমি অবতীর্ণ করেছি কেন যাতে করে আপনি মানুষের জন্য তাদের কাছে যা অবতীর্ণ হয়েছে তাদের প্রয়োজন যা অবতীর্ণ করা হয়েছে সেই অবতীর্ণ বিষয়গুলোকে তাদের কাছে আপনি বুঝিয়ে দিতে পারেন তাদের কাছে স্পষ্ট করে দিতে পারেন তাদের জন্য বর্ণনা করতে পারেন মানুজ সিরা ইরাহিমের আয়াতের তফসিলের মধ্যে আহ তাহকিক মাহকিক উলামা কেরাম বলেছেন এটি শুধু কোরআন কোরআন ঠিক অনুরূপ ভাবে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়েছে আল্লাহ সুবাহন তালা এই কিতাব অবতীর্ণ করেছেন আমাদেরকে এই কিতাব থেকে উপদেশ গ্রহণ করার জন্য এই কিতাব যাতে আমি আমার দায়িত্ব আল্লাহ হাবুল আলমের পক্ষ থেকে নির্দেশনাগুলোকে স্মরণ করতে পারে এই জন্য একজন আদর্শ মুসলিম ব্যক্তি ঠিক সেভাবেই এই কিতাবকে গ্রহণ করবে তিনি শুধুমাত্র এই কিতাবকে সম্মান করবেন এভাবে উদ্দেশ্য এই যে এই কিতাবকে চুমু খেলাম মর্যাদা দিলাম এতটুকুই তিনি যথেষ্ট মনে করবেন এই কিতাবের সম্মানের জন্য বা এই কিতাবের মর্যাদার জন্য তা নয় কখনও সঠিক বরং আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনে কেরিমের তউলিম এবং সম্মান মহত্ব যেমনিভাবে বজায় রাখবেন ঠিক তেমনিভাবে তিনি কোরআন যে উপদেশ নিয়ে এসেছে কোরআন যে হেদায়ত নিয়ে এসেছে সেই হেদায়তকে তিনি গ্রহণ করবেন তিনি সেটাকে নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করবেন এটি মূলত আল্লাহব্বুর আলমিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন করিমের তেলাওয়াতের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করবে মানসিকভাবে তিনি প্রশান্তি নেবেন কোরআন এটি আল্লাহর কালাম এই কালামের মর্যাদা এত বেশি যে কোনো ব্যক্তি যখন এই কালাম তেলাবাদ করবে তখন এই কালাম প্রভাব বিস্তার করে আল্লাহ রব্গুল আলমিনের ভালোবাসা তার অন্তরের সৃষ্টি হয় জানিয়েছেন এর মাধ্যমে ইমান বৃদ্ধি পায় যত বেশি তেলাবাত করবে তত বেশি ইমান বৃদ্ধি পাবে ایک جن عدوش مسلم بکتی قرآن کریم میر مدھومے تیر مانو شک پرشان تیلاب کربین سورہ الرحہ در عدوش نمور آیتر مدد اللہ رب العالمین قرآن کریم نکو تاولیک وردیئچن اللذین آمنوا و تطمئن قلوبهم بذکر اللہ الا بذکر اللہ تطمئن القلوب اللہ سبحانہ وتعالی بولین اللذین آمنوا جرہ ایمانن ات و تطمئن قلوبهم بذکر اللہ আল্লাহ রাবুল আলমিনের স্মরণের মাধ্যমে তাদের অন্তরসমূহ প্রশান্ত হয় প্রশান্তি লাভ করে তাৎমা ইন্নু কুলু বুহম তাদের অন্তরসমূহ প্রশান্তি লাভ করে তমা আনীনাথ হাসিল করে বেদিকিল্লা আল্লাহ রাবুল আলমিনের স্মরণের মাধ্যমে মানে এই কোরআন এর মাধ্যমে তারা সত্যিকারভাবে আল্লাহ রাবুল আলমের প্রশান্তি লাভ করে এলা লে বেদিকিল্লাহি ইনুল কুলুব জেনে রাখো আল্লাহ রাবুল আলমের স্মরণের মাধ্যমেই মূলত অন্তরসমূহ প্রশান্ত হয় এই পৃথিবীবাস মানসিক এক বিশাল শূন্যতার মধ্যে জীবন যাপন করছে নিজেদের জীবনে অন্তরে সত্যিকার প্রশান্তি অনুভব করছে না অথচ প্রশান্তির পথ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রশান্তির পথ তো আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে এই কিতাব যে কিতাবকে আল্লাহ রবুল আলমিন তার স্মরণের জন্য অবতীর্ণ করেছেন যে কিতাব হচ্ছে আল্লাহ রবুল আলমীর জিকির আল্লাহ রবুল আলমীর স্মরণ এই কিতাবকে যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে তেলাওয়াত করে সত্যিকারভাবে উপলব্ধি করে এই কিতাবের সাথে নিজেকে সম্পৃক্ত করে কোনো সন্দেহ সেই ব্যক্তি এই কিতাবের মাধ্যমে নিজের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে নিজের অন্তরের যেই শূন্যতা রয়েছে যেই অস্থিরতা অন্তরের মধ্যে বিরাজ করছে সেই অস্থিরতা থেকে নিজের অন্তরকে একেবারেই নিরাপদ অবস্থানে নিয়ে আসবে এবং প্রশান্তির মধ্যে নিয়ে আসবে এই একজন আদর্শবস্তী ব্যক্তি তিনি আল্লাহ রাবুল আলমীর এই কিতাব মাধ্যমে প্রশান্তি লাভ করবেন যখনই কোনো ইমানদার ব্যক্তি আল্লাহর বান্দা কোনো কারণে হতাশাগ্রস্ত হন কোনো বিপদ আপদ হন কোনো সমস্যা তার সামনে এসে যায় অথবা মানসিক কোনো বিপর্যস্ততা তাকে আগ্রাসন করে তাকে পেয়ে বসে তখন ওই ব্যক্তির জন্য করণীয় কাজ হচ্ছে একটি সেটি হলো ওই ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর এই কিতাবের সাথে নিজেকে সম্পৃক্ত করে এ কিতাবের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করবেন মানসিক শান্তি নেবেন আল্লাহর কিতাব তিলাবাদ করুন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আল্লাহ রাবুল্লাম কিতাবকে দেখুন আপনার মানসিক অস্থিরতা কেটে যাবে আপনার সংকট কেটে যাবে আপনার অন্তরে যে শূন্যতা রয়েছে যে শূন্যতার কারণে আপনি পার্থিব জীবনকে একেবারেই বিরক্তিকর জীবন কঠিন জীবনযাপন মনে করছেন এবং কখনো কখনো আপনি অস্থির হয়ে এই জীবন জীবনযাপন মোটেও পছন্দ করছেন না সেই অস্থিরতা থেকে আপনি সত্যিকার প্রশান্তির দিকে আপনি চলে আসবেন যদি আপনি এই কিতাবকে তেরবাদ করেন এবং এই কিতাবের সাথে নিজেকে সম্পৃক্ত করেন সুপ্রিয় দর্শক ভাইবোনেরা একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর ফিরে আসবেন ইনশাল্লাহ তার আবার আলোচনায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিহাসাল্লামের সন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সফল সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় সমানতা বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকারী সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত টায় বা সকাল সাড়ে দশটায় বাংলাদেশে সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় আমরা বলতেছিলাম একজন আদর্শ ব্যক্তি তিনি সত্যিকার ভাবে এই আইনের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করবেন চার নম্বর যে পয়েন্টটি সেটি হল তিনি যখন তিলাবাত করবেন কোরআন স্পষ্ট করে সুন্দরভাবে তিলাবাত করবেন কোরআনের তিলাওয়াতের বিধান ইসলামে রয়েছে স্পষ্ট করে তিলাবাত করবেন এবং সুন্দরভাবে তিনি কোরআনকে তিলাওয়াত করবেন কোরআনের তিলাওয়াত নিয়ে বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বিশাল বিভ্রান্তি বিভ্রাট রয়েছে অনেকে মনে করে থাকেন যে কোরআনের তেলাবাতটা শুধুমাত্র পাঠ করলেই যথেষ্ট হয়ে যাবে কেউ কেউ কোরআনের তেলাবাতকে শুধুমাত্র খতম করা হিসেবে উল্লেখ করে থাকেন মনে করেন যে খতম করলেই তিনি কোরআন তেলাবাদ করে ফেললেন কোরআনের মাখরাজ অনুযায়ী তার জীব অনুযায়ী তার থির অনুযায়ী যেভাবে তেলাবাদ করার কথা ছিল সেভাবে তেলাবাদ করা হয় না আর বেশিরভাগ ভাই এবং বোনেরা বিশুদ্ধ কোরআন তেলাবাদ করার চেষ্টাও করেন না এবং অনেকে জানেনও না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা কোরআন তিলাবাত শিখি বিশুদ্ধ কোরআন তিলাবাদের জন্য আমরা চেষ্টা করি কারণ আমার জীবনে তো দুনিয়ার বহু কিছু শিখেছি কেউ শিল্পকলায় গিয়ে গান শিখেছেন কেউ আবৃত্তি শিখেছেন কেউ এটা শিখেছেন ওটা শিখেছেন অত কিছুই আমরা আমাদের জীবনে শিখেছি কিন্তু আমরা আল্লাহ রবাহি কিতাব তেলাবাদ করতে কেন শিখলাম না যে কিতাবটি আমার আল্লাহ সুবাহানুতলা তেলাবাত করেছেন তিল দিয়েছেন সেই কিতাবটি কেন আমরা শিখলাম না এটি আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জন্য করার জন্য চেষ্টা করি সেটি আমরা করি তাই কোরআনকে স্পষ্টভাবে আবাদ করতে হবে এই মর্মি রসুল হাদিস সাব্যস্ত হয়েছে হাদিস বুখারি রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর সাত হাজার উনানব্বই ইবরিবান বস্তির রহমতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন হাদিস নম্বর একশো বিশ আনাহুরদি আল্লাহ আবু হরাই রাজের রথন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ করেছেন যে কোরআনকে স্পষ্ট করে তিলাওয়াত করল না পড়ল না পাঠ করল না আমরা দেখতে পাই কোন ব্যক্তি যদি কোরআনকে সুন্দরভাবে তিলাবাত করে তাহলে সে ব্যক্তি এই সুন্দর তেলাওয়াতের মাধ্যমে মর্যাদাপূর্ণ হয়ে থাকে যারা রাসুল্লাহ সাল্লা ইসলামের সময় কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতেন তারা মর্যাদাপূর্ণ হয়েছেন আব্দুল্লাহম কোরআনে সুন্দর তেল আওয়াত করেছিলেন রাসুলুল্লাহ আসলাম দুটি ফুজিরত তাকে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে কোরআন তেলাওয়াত করতে তার সামনে রসুলুল্লাহাম অনুরোধ করেছেন আরেকটি ফজিরত হচ্ছে রসুল্লাহাম বলেছেন যে কোরআনকে যেভাবে অবতীর্ণ হয়েছে সতেজ এবং তাজা তাজা কোরআনকে গ্রহণ করতে চায় যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে সে জন্য ফাল আল্লাহ উমে আব্দ সেজন্য আব্দুল্লা মসুদের কেরাত তার কাছে যেন কোরআন শিখে তার কেরাত অনুযায়ী কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে সেখানে উম রসুল্লাহ নির্দেশনা আমাদের কাছে স্পষ্ট হয়েছে উবৈজিবী কাবরদি আল্লাহ তালু সুন্দরভাবে কোরআন তিলাবাত করতেন তিনি দুটি মর্যাদা পেয়েছেন অমরুল খতাব রদি আল্লাহ তালুর মাসে আল্লাহ রাসুল সাল্লাহ সাহাবিদের তাকে কোরআন তিলাবাদ করতে এবং সলাহাদ দিয়েছেন এবং রসুল ইসলাম কাবিআ কোরআন তিলাবাদ শুনেছেন কোরআন তিলামের মধ্যে হুদায় রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে রসুলের সময় যাদের কারামত সাব্যস্ত হয়েছে যে সাহাবিদের কারামত সাব্যস্ত হয়েছে তার এক ব্যক্তি হচ্ছেন উসাইন হুদায় রী উসেদিন হদাই রিয়ালের কারামত সাব্যস্ত হয়েছে যে আসমান থেকে ফেরস্তা অবতীর্ণ হয় তার কেরাত রাত শুনতে এসেছে কোরআন তিলাবাতের মাধ্যমে এই মর্যাদাটুকু হুদায় রিয়াল লাভ করতে পেরেছেন সরাসরি রসুল বলেছেন তাই কোরআন তিলাবাত মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন তিলাবাত করতে হবে আমাদেরকে সুন্দরভাবে সুন্দরভাবে কোরআন তিলাবাত করলে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি এই মর্যাদা লাভ করতে পারবেন যেটি রসুল উল্লাহ আসলম হাদিস দ্বারা সাব্যস্ত তেলা ক্ষেত্রে সেই পদ্ধতির অনুসরণ না করার কারণে তার এই তিলাবাতটুকু শুধুমাত্র কোরআন এর হচ্ছে কিন্তু এর মাধ্যমে সে সত্যিকার মর্যাদা লাভ করতে পারছে না তাই কোরআনের তার আবাদকারী ব্যক্তি তিনি সুন্দরভাবে কোরআন তিল আবাদ করার জন্য চেষ্টা করবেন তার জীবিত সহকারে কোরআন করার জন্য চেষ্টা করবেন কোরআনের যে বিধান রয়েছে তার আবাদের ক্ষেত্রে তার তিল সে তার তিনি গুরুত্ব দিয়ে কোরআন তিলাবাদ করবেন আরেকটি হাদিস কোরআনের যে হকগুলো রয়েছে সেই হকগুলো যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে উপলব্ধি করতে না পারে তাহলে কিয়মতের দিন কোরআন তার বিপক্ষে চলে যাবে কোরআন তার উপর আল্লাহ রবুল আলমিনের কাছে তার বিরুদ্ধে তার উপর সাক্ষ্য দেবে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার ভাবে কোরআনের যে হকগুলো রয়েছে হুকুকগুলো রয়েছে কোরআন এই হুকুকগুলো অধিকারগুলো সম্পর্কে বুঝবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা অনেকেই কোরআনের হুকুক কি কোরআনের অধিকার কি আমাদের কাছে সেটাও আমরা জানি না হক আদায় করা তো দূরের কথা আদর্শ মুসলিম ব্যক্তি যদি কোরআনের হুকুকগুলো না জানে কোরআনের অধিকারগুলো রাইটস অফ কোরআন যদি না জানে তাহলে সে ব্যক্তি কিভাবে কোরআনকে সত্যিকার ভাবে মর্যাদা দিতে পারবে কোরআনে গুরুত্ব দিতে পারবে কোরআন মর্যাদা সে দিতে পারবে না বরং কেয়ামতের দিন বিপদে পড়ে যাবে কোরআন তার বিরুদ্ধে আপিল করবে কোরআনের মধ্যে এই বক্তব্য আল্লাহ সুবাহ তারা জানিয়ে দিয়েছে কোরআন সেদিন কেয়ামতের দিন কঠিন সময় তার বিরুদ্ধে না যায় সেজন্য আদর্শ মুসলিম ব্যক্তি মূলত সেভাবে অবস্থান নেবে এই হাদিসটি বর্ণনা করেছেন সহি মুসলিমের মধ্যে এবার মুসলিম রাহম দুইশো তেইশ নম্বর হাদিস এমনিহবান বস্তির রহমতুল্লাহ তা সহিদি বর্ণনা করেছেন হাদিস নম্বর আট আবু মালিক শরিহি হাদিসটি অনেক দীর্ঘ আবু মালিক শরীদ আল্লাহ করেন শুধু যতটুকু আমাদের সাহেদ এই বর্ণার মধ্যে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা উল্লেখ কেয়া মতো দিন তোমার পক্ষে সাক্ষ্য দেবে তোমার পক্ষে প্রমাণ হবে দরিল হবে এই তুমি কেয়া মত দিন উত্থিত হতে পারবে অন্যথায় অথবা এই কোর আন তোমার বিপক্ষে বক্তব্য তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে যেটি তোমার জন্য ক্ষতিকর হয়ে যাবে তোমার বিপক্ষে চলে যাবে তাই তুমি কোরআনকে কিভাবে গ্রহণ করেছ কোরআনের সাথে তোমার আচরণ কিভাবে করেছ সেটি আজকেই সিদ্ধান্ত হবে কোরআন হুকুকগুলো তুমি সত্যিকার ভাবে কি উপলব্ধি করে জেনে কোরআনের হুকুকগুলো তুমি আদায় করেছো নাকি আদায় করনি কোরআনের হুকুকগুলো যদি তুমি সত্যিকারভাবে আদায় না করে থাকো তাহলে কোরআনকে আমাদের দিন তোমার বিপক্ষে চলে যাবে এবং তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে আরে কোরআন যদি কোনো ব্যক্তির বিপক্ষে চলে যায় কোনো ব্যক্তির বিপক্ষে যদি কোরআনে করিম সাক্ষ্য দেয় তাহলে আদও কি সে ব্যক্তি কেয়ামতের দিন কঠিন সময় না জাতের কোনো সুযোগ থাকবে এটি একটু বিবেচনা করন্ত আদৌ সুযোগ থাকবে না তখন তার জন্য কঠিন হয়ে যাবে না জাতের বিষয়টি তাই আমাদেরকে এর সিদ্ধান্ত নিতে হবে কোরআন যাতে আমার পক্ষে থাকে আর কেয়ামতের দিন কোরআন যদি আপনার পক্ষে থাকে তাহলে কোরআনে করিম আপনার পক্ষে থাকার অর্থ হচ্ছে কোরআনে করিম আপনার জন্য কাজ করবে কিভাবে কাজ করবে আরেকটি হাদিসের মধ্যে আমার নবী সালাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রসুলেন্লা রসুল্লাহ বলেন তোমরা কুরআন পড়োল তোমরা কুরআন পড়ো কারণাবে কারণ এই কোরআন কিয়ামতুদ্দিন আসবে তার তিলাওয়াতকারী যে কোরআনের সাথে সম্পর্ক নিবিড় করেছে কোরআনের সম্পর্ককে যে ব্যক্তি রক্ষা করতে পেরেছে ওই কোরআনের সাথী খেছে দিন সুপারিশ করবে তার জন্য সুপারিশ করবে আপনার পক্ষে হবে কিভাবে রসল সাল জানিয়ে দিয়েছেন দিন কেয়ামতুদ্দিন হুজাতুল্লাখা এই কোর আন আপনার পক্ষে হবে কিভাবে আপনার পক্ষে হবে দিন আসবে এই কোরআন এই কোরআনকে অনুমতি দেওয়া হবে যে কোরআন তুমি সুপারিশ করো কোরআন সুপারিশ করবে আল্লাহবাহন কোরআনকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কোরআন সুপারিশ করবে ওই বান্দার জন্য বান্দার জন্য আল্লাহ হবুল কাছে সুপারিশ করবে এই কোরআন একথাটি রসুল্লাহ আরেকটি হাদিসের মধ্যে বলেছেন রসুল হাদিসের মধ্যে বলেছেন দিন কোরআন এবং সিয়াম রোজা এবং কোরআন এই দুটি বান্দার জন্য কয়ামতের দিন আল্লাহ রব আলিনের কাছে সুপারিশ করবে হে আমার প্রতিপারক হে আমার রবা রাতের বেলায় তাকে আমি গুমাতে দেয়নি রাতের বেলায় সেই কোরআন তিলাওয়াত করেছে জেগে জেগে কোরআন তিলাওয়াদ করেছে আদর্শ মুসলিম ব্যক্তি রাতের একটি অংশ রাখবেন কোরআন তিলাবাত করার জন্য কোরআনকে স্টাডি করার জন্য অধ্যয়ন করার জন্য কোরআনের সাথে নিজেকে রিবি সম্পর্ক তৈরি করার জন্য রসুল একটি অংশে কোরআন তিলাবাত করতেন দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিসের সাহাবিরা রাতের একটি অংশে কোরআন তিলাবাত করার জন্য নিজেরা নির্ধারণ করে নিতেন অধিকাংশ সাহাবি নিজেদের আও রাত নির্দিষ্ট করে নিতেন তাবাতের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অংশ তারা রাতে তিলাওয়াত করতেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনের মধ্যে একটি সময় নির্ধারণ করে নিয়ে নিয়মিত তিলাবাত করবেন হে আমার প্রতিপালক বলবে। আমার প্রতিপালক মানে বেলায় আমি তাকে ঘুম থেকে বারণ করেছি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন আল্লাহ রবুল আলমিন তখন তার সুপারিশ গ্রহণ করবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর আলোচনার সময় নেই আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায়িত হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে বিষয়টি আরো বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি رتي بي تي اي اورتر সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل ان ياتي يوم لا بيع فيه ولا خله ولا شفاعه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 যা সন্তুষ্ট করবে আল্লাহ পিসির সাথে থাকুন আপনার জাকায় অর্থ থাকুন পারেন আইআরএফআকো এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক চার এক নয় দুই শর্টকোড তিন बे इन एडमिन एट द रेट पीस टी डट ईस टी मानवतार समाधान